প্রিয় শ্রোতা এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রোতামহলের জন্য একতানের প্রথম উপহার হৃদয়ে বাংলাদেশ এতে কণ্ঠ দিয়েছেন শিল্পী মাহমুদুল হাসান আরিফুর রহমান সরওয়ার কিবিরিয়া শোয়াইব ইব্রাহিম আনোয়ার আব্দুল্লাহ ফরিদ মাসুদ হুমায়ুন কবির ও ইমরান মাহমুদ গানের কথা লিখেছেন কাজী জুনায়দ মোহসিন সুর ও সংগীত পরিচালনা মাহমুদুল হাসান শব্দগ্রহণ মোহাম্মদ সেলিম সার্বিক দিক নির্দেশনা কাজী জুনায়দ মোহসিন আর উপস্থাপনায় ছিলাম আমি সাকিব হাসান আল্লাহ হাফেজ